আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শ্রোতা দর্শক মন্ডলী আমরা শুনছিলাম দায়ের গুণাবলী আজকে আমরা একটা গুণাবলী নিয়ে আলোচনা করব আল্লাহনবী সাল্লামের মধ্যে একজন গুণ ছিল যে গুণটি আমাদের মধ্যে থাকা উচিত একজন দায়ী হিসাবে প্রতিটি দায়ের কাছে এই গুণটি থাকা উচিত কারণ আল্লাহনবী সাল আলী হসাল্লামের আমাদের আদর্শ আর যিনি আমাদের আদর্শ তার প্রত্যেকটা গুণও আমাদের আদর্শ আল্লাহ নবী সালাম একটা ছিল একটা গুণ ছিল তারতা সর্বদা আখের চিন্তা চিন্তিত আল্লাহ নবী সাল্লাম যিনি নবী যার সব যার আগের থেকে জান্নাতের ঘোষণা ছিল এত কিছুর পরেও তিনি আখের চিন্তা করতেন আবার শব্দটা আসছে মো তাওয়া আসিল তাওয়া লেগে থাকা প্রিয় শ্রোতা দর্শক মন্ডলী একটু ভেবেছি কি আমরা আমাদের নিজের ব্যাপারে আমরা ওই নবীর উম্মত হয়ে ওই নবীর ওয়ারিস হয়ে আমার কয়দিন আখের হাতে ফিকির করেছি মোতাওয়া আসিল সর্বদা তো নয় আমরা যদি একবার আমি আমার মহাসবা করি আমি আমার হিসাব নেই আমি ফজরের পর থেকে ঘুম পর্যন্ত কয় ঘন্টা কয় মিনিট কয় সেকেন্ড আমি আখেরতে হাতে ফিকির করেছি দেখা যাবে রেজাল্ট জিরো এই আমাদেরকে আখেরাতে ফিকির করতে হবে পরকালের ফিকির করতে হবে আর আমি যখন পরকালের ফিকির আমি করব আমার অন্তরের মধ্যে উন্মতের দরদ সৃষ্টি হতে থাকবে এজন্য আমাদের দরকার যেহেতু হলো ক্ষণস্থায়ী দুনিয়া এই দুনিয়া তো থাকার জায়গা নয় এই দুনিয়া তো রাখার বস্তাবাস করার জায়গা নয় এই দুনিয়া তো জমা করার জায়গা নয় এই দুনিয়া ছেড়ে আমাদেরকে যেতেই হবে যে জায়গায় যেতে হবে যে স্থানে যেতে হবে সেটা হলো আখেরাত পরকাল সেখানে আমার আসল ঠিকানা সেটা হলো দর করার সেখানে আমাদেরকে যাইতেই হবে কিন্তু প্রশ্ন হলো আমি একজন দায়ী হিসেবে আমি আল্লাহর বান্দাদেরকে সে আখেরাতের দাওয়াত দিচ্ছি আমার মধ্যে সে আখারাতের ফিকির আখেরাতের এক বড় আছে সাহাবাই চিন্তা কেমন ছিল একটু চিন্তা করি সাহাবাই কেন ওনারা আখের হাতে কেমন করতেন যাদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ দুনিয়াতে যাদেরকে জান্নাতে সুসংবাদ দিয়ে দেওয়া হয়েছে তারা কবর দেখলে কাঁদতেন এমন কাঁদতেন যে তাদের হেস্কি চলে আসত এমনভাবে কাঁদতেন চোখে অস্ত্র ঝরতো আর বলতেন হায় আমি যদি মাটি হয়ে যেতাম হায় আমি যদি পশু হয়ে যেতাম আমি আখরাতের ফিকির করেছি সদা দর্শক মন্ডলী চলুন আমরা একজন দায়ী হিসাবে আখরাতের ফিকির করি আখরাতের ফিকির করে এই সিফত এর নবীওয়ালা সিফত আমাদের নিজেদের মধ্যে বাস্তবায়িত করে প্রকৃত দায়ী হওয়ার আল্লা প্রার্থনা করি আল্লাহ আমাদেরকে প্রকৃত সহি তহফিক দান করুন উম্মতের ফিকির আমাদের সৃষ্টি করিয়ে দিন আল্লাহ সুবাহন তবরকালা চিরুস্তায়ী মানুষ যারা অমুসলিম ভাইরা যারা চিরুস্তে জাহান নামে যাচ্ছে তাদেরকে চিরুস্তে জাহান্ন থেকে বাঁচানোর তৌফিক দান করুন ওয়াখরিদ আলহামদুল্লাহ রবিল আলমিনামালাইকুম রহমতুল্লাহ